হিসাব নেয়া হয়ে গেছে একদল মানুষ হিসাব ছাড়া জান্নাতে প্রবেশ করার অনুমতি পেয়ে গেছে আরেক দল মানুষের নেয়া হয়েছে সহজ হিসাব এবং তৃতীয় দলের মানুষদের কড়ায় গণ্ডায় হিসাব নেওয়া হয়েছে একদল লোক তাদের আমল নামাগুলো পেল ডান হাতে আরেক দল পেল বাঁ হাতে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 হিসাবের মাধ্যমে প্রত্যেক ব্যক্তি দুনিয়ার জীবনে কি কি কাজ করেছিল তা জানতে পারে কিন্তু কোন কাজের পরিণাম কি তা এখনো জানা যায়নি সেটা জানার জন্যেই এরপর সবার সামনে নিয়ে আসা হবে আল মিজান। মিজানের সহজ বাংলা হলো দাড়ি পাল্লা দাড়ি পাল্লা কি তা আমরা সবাই জানি এর দুই দিকে দুটো পাল্লা থাকে যা দিয়ে আমরা ওজন মেপে থাকি কেয়ামতের দিবসের মিজানও এই কাজটি করবে কিন্তু বলাই বাহুল্য সেই মিজান কল্পনা করা আমাদের জন্য সম্ভব না রসুলসালাহ আলিহিসাল্লাম বলেন কেয়ামতের দিন মিজান আনা হবে সেখানে যদি গোটা আসমান আর জমিনকেও ওজন করা হয় তা করা যাবে অতএব আমরা এই মিজান কল্পনা করতে পারি না শুধু এতটুকুই জানি এখানে ছোট বড় সব ধরনের আমলকেই ওজন করা হবে যে সকল আমুল ইসলাসের সাথে শুধুমাত্র আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে তার প্রেরিত সাল্লাহ আলহি ওয়াসাল্লামের নির্দেশনা মোতাবেক করা হয়েছিল সে সকল আমল ক্ষুদ্র হলেও মিজানে তাদের ভার হবে অনেক আর কোনো কাজ আল্লাহ ব্যতীত অন্য কাউকে খুশি করার জন্য হয়ে থাকে বা রসুল সাল্লিউসাল্লামের শিখিয়ে দেওয়া পদ্ধতিতে না করা হয়ে থাকে সেই কাজ সংখ্যায় যতই হোক না কেন মিজানে তার কোনো মূল্যই থাকবে না আছে আবু বলেন রসুল সাল্লিহিউসাল্লাম বলেছেন দুটি কথা আছে যা জিহুবাই অত্যন্ত হালকা কিন্তু মিজানে অত্যন্ত ভারী এবং আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় কথা দুটি হচ্ছে সুবহানি আবেহামদেহি এবং সুবহান এক হাদিসে বর্ণিত আছে আল্লাহ আল্লাহর সাল্লাহ আলহিসাল্লাম বলেন আল্লাহ আমার উম্মতের এক লোককে সবার সামনে নিয়ে আসবেন তার বাপের নিরানব্বইটি আমল নামা বিছিয়ে দেওয়া হবে যার প্রত্যেকটি যতদূর দূর চোখ যায় ততদূর পর্যন্ত ছড়িয়ে থাকবে আল্লাহ বলবেন তুমি কি এর কোনো কিছুকে অস্বীকার করো আমার আমল সংরক্ষক ফেরিস্তা কি তোমার প্রতি কোনো অন্যায় করেছে লোকটি বলবে না এ আমার প্রতিপালক আল্লাহ বলবেন তোমার কি পেশ করার মতো কোনো অজুহাত বা কোনো নেকি আছে। লোকটি হতবাক হয়ে বলবে না এ আমার প্রতিপালক আল্লাহ বলবেন অবশ্যই আমাদের কাছে তোমার একটি নেকি আছে আজ তোমার প্রতি কোনো অবিচার করা হবে না এরপর এক টুকরো কাগজ বের করা হবে যাতে লেখা থাকবে আদেশ করবেন লোকটি বলবে হে আমার প্রতিপালক এতগুলি বড় বড় আমল নামার কাছে এই ছোট্ট কাগজের অজোনার কি হবে আল্লাহ বলবেন তোমার প্রতি অবিচার করা হবে না অতপর আমল নামাগুলোকে দাড়ির এক পাল্লায় এবং ওই ছোট্ট কাগজটিকে অন্য পাল্লায় চড়ানো হবে দেখা যাবে পাপের আমল নামাগুলোর ওজন হালকা এবং ছোট্ট সেই কাগজটির ওজন ভারী হয়ে গেছে এ ছাড়াও বিভিন্ন হাদিতে নিয়মিত দিকরা কথা উল্লেখ আছে যেগুলোর ওজন মিজানের পাল্লায় অনেক ভারী হবে আমরা অনেক সময় সংখ্যায় বেশি আমল করার দিকে নজর দিই কিন্তু আন্তরিকতার সাথে আমল করার ব্যাপারে উদাস থাকে অথচ মিজানের বর্ণনাগুলো শুনলে এ ব্যাপারে কোনো সন্দেহ থাকে না যে আমাদের দিনে আন্তরিকতার উপর অনেক বেশি জোর দেয়া হয়েছে আবু দাউদ গ্রন্থে আছে রসুল সাল্লিউসাল্লাম বলেন এমন কিছুই নেই যা মিজানে সুন্দর চরিত্রের চেয়ে বেশি ভারী হবে ভালো কাজ বলতেই আমরা চিন্তা করি নফল ইবাদতের কথা কোরআন পড়া সাদাকা অথচ রসুল সাল্লিহিউসাল্লাম আমাদের মনে করিয়ে দিলেন সুন্দর চরিত্রের গুরুত্ব কত বেশি নিঃসন্দেহে আমরা সাধারণত ইবাদত বলতে যা বুঝি তা এ ক্লাসের সাথে করলে সেগুলো মিজানের পাল্লা ভারী করবে ইনশাআল্লাহ কিন্তু এর পাশাপাশি আমরা যেন সুন্দর চরিত্র বজায় রাখার দিকেও নজর দিই বিশেষ করে ইন্টারনেটের এই যুগে এমন অনেক কিছুই আমরা অনলাইনে দেখি যার সাথে আমরা একমত নই যা আমাদের বিরক্ত করে হয়তো রাগিয়েও দেয় तक हम खूब सहजे रागे मथा एक खराब कथा फिली अन छाओ दैनंद जीवन घरे बस्ता घाटे दिन दिन मानुषे धैर्य कमे जाक जन के ओभारेक कर गाड़ी के धक्का दिखे बसर कन्डक्टर तीन चार बार भाड़ा चाचे अफि पॉलिटिक्स चलते घरे झगड़ा चलते आत्मयस्वज एक जन आक नहीं मंतब कर यब किचर मध्य सुंदर आचरण धरे रखाटा जान एक युद्ध ते रखी এই যুদ্ধে বিজয় হওয়ার পুরস্কার কিন্তু অনেক বড় আমাদের মনে হতে পারে রাত জেগে তাহাজুত পড়া বা নফল রোজা রাখা বা সাদাকা করাকে উল্লেখ না করে রসুল সাল্লাম সুন্দর আচরণকে কেন এত গুরুত্ব দিলেন এর একটি ব্যাখ্যা হচ্ছে যে কষ্ট করে এত এত নফল ইবাদত করে কিন্তু তার আচরণ ভালো না সে তার খারাপ আচরণের মাধ্যমে তার ভালো কাজগুলোকে কেয়ামতের দিবসে হারিয়ে ফেলবে সে হয়তো কারো ব্যাপারে গিবধ করলো তখন যার ব্যাপারে গিবধ করেছে সে তার তাহাজুদের নেকি নিয়ে যাবে আরেক ব্যক্তিকে সে গালমন্দ করলো সে ব্যক্তি তার সাদাকার নেকি নিয়ে যাবে অথচ যে ব্যক্তির আচরণ সুন্দর তার ভালো কাজ অল্প হলেও কেয়ামতের দিবসে সেই ভালো কাজ তার কাছেই রয়ে যায় এবং সেই ভালো কাজের মাধ্যমে সে পার পেয়ে যায় আল্লাহ আমাদেরকে অন্যের হক নষ্ট করা থেকে হেফাজত করুক রসুল সাল্লাম আরো বলেন যে বাবা মা সন্তানোর পর সবর করে তার সেই সবর মিজানের পাল্লা ভারী করবে যে ব্যক্তি কারো পরিমাণ নেকি মিজানের পাল্লায় যোগ করা হবে যারা নিয়মিত কোরআন পড়েছে তাদের জন্য স্বয়ং কোরআন এসে সাফাৎ করবে এবং কোরআন পাঠ করার সময়ে প্রতিটি উচ্চারিত অক্ষরের জন্য দশটি করে নেকি জমা হবে অর্থাৎ আমরা যদি শুধুমাত্র সুরা এখলাস দিলাওয়াত করি আমাদের পাল্লায় চারশোটিরও বেশি নেকি জমা হবে সুখান তাই আমাদের প্রত্যেকের উচিত প্রতিদিন কোরআন পাঠ করা একটি লাইন হলেও পাঠ করা কিন্তু প্রতিদিন করা অনেকে বলেন কোরআন তো শুধু পড়ে গেলেই হবে না কোরআন তো আল্লাহ পাঠিয়েছেন বোঝার জন্যে এই কথাটি একশো ভাগ সত্য কিন্তু অনেকে আবার কোরআন বোঝার দিকে জোর দিতে গিয়ে কোরআন তিলাওয়াতের মর্যাদা ছোট করে দেখতে চান এবং সেটা অবশ্যই একটি বড় ধরনের ভুল কোরআনকে বোঝা সারা জীবনের একটি যাত্রা এই অভিযান চলবে নিয়মিত কোরআন পাঠ করার পাশাপাশি কোরআন তিলাওয়াত করার তাৎপর্য শুধু অক্ষরে দশটি করে নেকি নয় আমরা যখন কোরআন তেলাওয়াত করি তখনই মহাবিশ্বের রব যা বলেছেন আমিও সেই একই কথা উচ্চারণ করছি এটা কি শিহরিত হওয়ার মতো বিষয় না উদাহরণস্বরূপ চিন্তা করুন যখন কোনো এক বিখ্যাত খেলোয়াড় খেলায় বিজয়ী হয়ে তার জার্সিটা ছুঁড়ে মারলো ভক্তদের দিকে যে ভক্ত সেই জার্সিটা ধরতে পারে তার অবস্থা কেমন হয় সে হয়তো কান্নায় ভেঙে পড়ে সে হয়তো সেই জার্সিটি সারা জীবন তার রুমে টাঙিয়ে রাখবে যে সে খেলাটা দেখে না যে সে খেলাটা বোঝে না সে ব্যক্তি হয়তো অবাক হবে ভাববে আরেকজন মানুষের গেঞ্জি পেয়ে একজন মানুষ এত খুশি হচ্ছে কেন কিন্তু যে সে খেলোয়াড়টাকে চেনে সেই জানে এই জার্সি শুধু একটুকরো কাপড় নয় তার কাছে এর অনেক বেশি যে আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন যিনি এই আকাশমণ্ডলী এই গ্রহ নক্ষত্র এই পৃথিবী সৃষ্টি করেছেন যিনি আমি যা যা ভালোবাসি যাকে যাকে ভালোবাসি সব কিছুই সৃষ্টি করেছেন তিনি যে কথাগুলো আমাকে উদ্দেশ্য করে বলেছেন जे कथागुलो महान जे कथागुलो त्रुटिहन जे कथागुल कथागुलो मत क्षुद्र एक बंदा तार अगणित पापे जर्जरित जिहबादी उच्चारण करते उत्फुल्ल हार कथा ना जे आयात उच्चारण करल मान बोझार आगे हमें से उच्चारण कर मर्जदा पे से मर्यादा पे कि अंतर कृतज्ञत कैंपे उठार कथा ना वास्तव में कुरान तलावत करा মুখস্থ করা বোঝা এবং তার ওপর আমুল করা প্রত্যেকটি কাজী শ্রেষ্ঠ কাজগুলোর মধ্যে অন্তর্ভুক্ত এবং এর একটি কেউ ছোটো করে দেখার অবকাশ নেই প্রত্যেকটি ভালো কাজই মিজানের পাল্লা ভারী করবে হোক্তা রোজা জাকাত হাজ নফল ইবাদত জিকারাত ইত্যাদি কোন ভালো কাজটি আমাদের জন্য কঠিন সেই দিবসে কল্যাণ বয়ে আনবে আমরা জানি না যে হজ করে হয়তো দারুণ তৃপ্তি বোধ করছি হয়তো সেই হজ আল্লাহ কবলই করেননি আল্লাহ আমাদেরকে হেফাজত করুন কারণ সেই হজ যে টাকা দিয়ে করেছিলাম সেই টাকায় ছিল ঘুষ আর সুদের অংশ কেয়ামতের দিন মিজানে দেখা গেল সেই হজের কোনো ওজনই নেই অন্যদিকে একদিন হয়তো আর্থিক সংকটে পড়া এক আত্মীয় যিনি বোধের কারণে মুখ ফুটে টাকা পয়সা চাইতে পারছিলেন না তার চাহিদাটা অনুমান করে তাকে কিছু টাকা দিয়েছিলাম সেই টাকা দিয়ে হয়তো তার সংকট কেটে গেল কেটে যাওয়ার পর সে হয়তো আল্লাহর প্রতি হয়ে গেল আল্লাহর প্রতি কৃতজ্ঞ হয়ে হয়তো সে তার সন্তানদের সুন্দর মানুষ হিসেবে গড়ে তুলল তার একজন সন্তান কোরআনের শিক্ষক হয়ে গেল কোরআন শেখাল হাজার হাজার মানুষকে কেয়ামতের দিন মিজানে দেখা গেল হাজারখানেক টাকার বিপরীতে আসমান পরিমাণ ভালো কাজ লেখা হয়ে গেছে আমরা যেন প্রত্যেকেই আন্তরিকতাপূর্ণ छोटो छोटो भलो क्च दिए जीवन के सजाते परि और जे सब भूल हो गए तार क्षमा चेय पापर पाल्ला हल्का करते आल्ला सबाई की तौफिक दी